السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعينا ما بعد رئيو داشو كسرو تابعي بنرا عمرا آگه كرمتو آبر وفنة در شامل وفوست دهائي چه وچو مادمه كسطرير آگه در شنقران تو তার মধ্যে আজকে যে অংশটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার একজন মানুষের যখন সে মনে যায় তারপরে যে তার পুনরুত্থান হবে এবং তাকে যে আপনার কেমতের ময়দানে একত্রিত করা হবে সকল মানুষকে সে সম্পর্কে আলোচনা যেটাকে বাস এবং হাসর বলা হয় এই বাস কাকে বলে যেটাকে আমরা বাংলাতে পুনরুত্থান বলে থাকি সেটা হচ্ছে মানুষকে তাদের কবর থেকে দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়ার পরে তাদেরকে যে উঠানো হবে সেটাকে বাসবালা বাঁধ বলা হয় পুনরুত্থান এবং তারা তখন আপনার যে কোনো উদ্ভিদের মতো তারা উঠতে থাকবে আপনার মাটির নিচ থেকে উঠতে থাকবে তখন আল্লাহ জাহানু তাদের রুহকে তাদের শরীরে আগেকার মতো দুনিয়াতে যেরকম শরীরে রুখ দেওয়া হয়েছে তেমনিভাবে তখনও তাদের শরীরে রুহ ফুঁকিয়ে দেওয়া হবে बर थे उठे हाय अफसोस हम्म कबर थे उठिए तो सूतरा তাদের আফসোস থাকবে কারণ তারা তো জানে নিজেদের আমল খারাপ এই কারণে তারা আফসোস করবে কিন্তু ইমানদাররা তারা আফসোস করবে না তারা বলবে বান্ন নম্বরে নম্বরে আল্লাহ বলেন যে মমিনরা বলবে যে এটা তো আমাদের রহমান দয়ালু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন এবং রসুল যারা আসছেন তারা এই ব্যাপারে সত্য বলেছেন হ্যাঁ সুতরাং তাদের কাছে এটা অস্পষ্ট থাকবে না তাদের আগে থেকে জানা আছে। এটা হচ্ছে পুনরুত্থানের কথা যে কবর থেকে হবে হবে মানুষদেরকে দেওয়া এবং তারা কেয়ামতের মাঠের দিকে তারা রওনা করবে আরেকটা হচ্ছে হাসর যেটা আমরা বলেছিলাম হাসর শব্দ হাসর মানে মানুষদেরকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হম কেয়ামতের মাঠের দিকে তাদের হিসাবের জন্য এবং তাদের প্রতিদানের জন্য এবং তাদের ফয়সলার জন্য হ্যাঁ তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে যেরকম আশর আমরা পেয়ে যাই যে রসুল ইসলাম হম এই হাদিস আমরা পেয়ে যাই বুখারের মধ্যে পাঁচ নম্বর খন্ড দুইশত নম্বর পৃষ্ঠা এবং হাদিস নম্বর হচ্ছে চার হাজার ছয় শতলিমের মধ্যে যে মানুষদেরকে কি আমাদের দিন উঠানো হবে একত্রিত করা হবে তাদের তখন পরনে কোনো আপনার কাপড় থাকবে না তাদের পায়ে কোনো জুতো থাকবে না এবং তারা খতনাবিহীন অবস্থায় তারা উঠবে তখন একজন তো আরেকজনের দিকে দেখে ফেলবে হম তখন তো মুশকিল সতর রক্ষা করা যাবে না তখন রসুল আকরুল ইসলাম বললেন হে আয়েশা বলে যে ব্যাপারটা এত ভীষণ হবে যে একে অপরের সতরের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না বিশুদ্ধ হাদিস প্রমাণিত যে সূর্য সেই দিন আপনার মানুষের এত কাছে চড়ে আসবে এমন কি একটা মিল সম চলে আসবে এই মিল বলতে দুটা জিনিসকে বোঝানো হয় ব্যাখ্যা যারা হাদিসের তারা বলেছেন মিল বলতে আপনার আপনার যে চোখে সুরমা লাগায় সুরমেদানের যে একটা শলা আছে চোখে সুরমা লাগানোর জন্য একবারে কাজ এক মাইল হলো এক মাইল এখন এত হাজার হাজার মাইল দূরে থেকে এত আপনার তাপ দিচ্ছে যদি এক মাইল কাছে চলে আসে তাহলে তো ভয়ানক অবস্থা তখন কি করবে বলা হচ্ছে যে এই সূর্য তাদেরকে একবার সিদ্ধ করে ফেলবে হম হম তখন তারা এত ভাবে ভয়ানক ভাবে ঘামাতে শুরু করবে এই যে ঘামে তারা অবস্থান করবে তাদের আমল অনুযায়ী তাদের আমল যত খারাপ হবে তত তাদের গাম বেশি হবে তাদের কাউকে আপনার গামে হাঁটু পর্যন্ত ডুবিয়ে ফেলবে আর কাউকে আপনার কোমর পর্যন্ত ডুবিয়ে ফেলবে আর কেউ আছে একবারে গলা পর্যন্ত তারা আপনার ডুবে যাবে হম এরকম তারা আমলের মধ্যে আপনার হাবুডুবু খাবে অনুযায়ী এই দিনে আবার সমস্ত আল্লাহর সৃষ্টি যারা আছে চোখ তাদের স্থির থাকবে এই আর কি করবে না নড়াচড়া করবে না এবং কেউ তার অন্য সম্পর্কে জিজ্ঞাসা করবে না বরং পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে একজন ব্যক্তি তার ভাইকে ভাই থেকে পালিয়ে যাবে তার মা থেকে পালিয়ে যাবে তার বাপ থেকে পালিয়ে যাবে তার স্ত্রী থেকে পালিয়ে যাবে তার ছেলে সন্তান থেকে পালিয়ে যাবে কারণ তখন নিয়ে নিয়ে ব্যস্ত অন্যকে তার সুযোগ নেই এবং এই দিনে প্রত্যেকটা আপনার যারা দুগ্ধ দানকারিনী মহিলা রয়েছে তারা দুধের বাচ্চাকে আপনার ভুলে যাবে কিন্তু সাধারণত মায়েরা এরকম ভুলে না এবং সেই দিন যারা গর্ভবতী মহিলা তাদের গর্ব আপনার আহ অসময়ে তারা গর্বপাত করে দিবে এবং এরকম এমনিতেই ভয়াবহতার কারণে মনে হবে যে তারা নেশাগ্রস্ত হম কারণ আজাব হবে সেই দিনের খুবই কঠিন এবং এই দিনে এমন হবে যে সন্তান ছোট বাচ্চা সে আপনার চিন্তায় পড়ে তার চুল পেকে যাবে বলেছেন আল্লাহ রসুল ইসলাম বলেন যে আল্লাহ বলছেন যে রসুল বলেন যে দিবসে। তিনি নিজের কবজার মধ্যে আসবেন এবং নিজের ডান হাত দিয়ে আকাশকে ধরবেন এবং তারপরে বলবেন আনাল মালিক যে আমি হচ্ছি আজকের ক্ষমতাধর ব্যক্তি এই নামুকুল অর্ধ দুনিয়ার যারা এরকম ক্ষমতাশীল ছিল হ্যাঁ তারা কোথায় আজকে দুনিয়ার রাষ্ট্রপতিরা আজকে কোথায় এরকম আল্লাহ সানু আপনার বলতে থাকবেন এই আমরা দুই হাজার মধ্যে তো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর আছে দুই হাজার সাতশত সাতাশি হম এরকম ভাবে আর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসান বলবেন হাতের মধ্যে আকাশ এবং জমিনকে নিয়ে ডান হাত দিয়ে এরকম আকাশকে মরিয়ে ধরে বলবেন এবং যত পাহাড় আছে পাহাড়কে এরকম ভেনিস করে দেওয়া হবে এরকম ভাবে সাগর যেগুলো আছে সাগর উত্তাল হয়ে উঠবে হম আগুন ধরে যাবে সেই আপনার সূর্যকে মরিয়ে ফেলা হবে এবং এরকম আপনার চন্দ্রের আলো একবারে নষ্ট হয়ে যাবে এবং যত গ্রহণ সেগুলো এবং বলেন এই তিনটা সুরা যেন তারা পড়ে এই হাদিসটা তির মিজির হাদিস খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর চারশো তেত্রিশ হাদিস নম্বর হচ্ছে তিন কত কঠিন হবে সেই দিন হাসরের মাঠে যখন মানুষকে একত্রিত করা হবে তাইলে মানুষের কি অবস্থা হবে সেটা আমাদের জানা দরকার হাসরের মাঠে মানুষের অনেক রকম অনেক ধরনের অবস্থা হবে কাফের যারা আছে যারা দুনিয়াতে কিছু কিছু ভালো আমল করেছে সেইদিন দিন কোনো কাজে আসবে না কাফের হওয়ার কারণে বরং তারা এক অপরের সাথে ঝগড়ায় লেগে যাবে হম প্রত্যেকে আরেকজনকে দোষারোপ করবে যে তোমার কারণে আমি ধ্বংস হয়ে গিয়েছিলাম কাফের হয়ে গেছি হম এবং অন্য বলবে যে আমি তোমাকে কি করছিলাম তোমার তো বুঝছিল এরকম এক অপরকে দোষারোপ করবে আর যাকে দোষারোপ করা হচ্ছে সে বলবে আমার কোন দোষ নেই এরকম বলবে শেষ পর্যন্ত কাফের ব্যক্তি বলবে তো আবা বল যে আফসুস আমি যদি মাটি হয়ে যেতাম কারণ সে দেখবে যে যারা পশু পশুদের কাল রাজনী হিসাব নিয়ে মাটি বানিয়ে দিয়েছেন তখন তারও শখ জাগবে যে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার আর সমস্যা থাকতো না আপনার পাপের পরিমাণ অনুযায়ী হম যেমন তাদের মধ্যে যারা জাকাত দিত না তাদেরকে তাদের সম্পদ দিয়ে শাস্তি দেওয়া হবে এবং যারা আপনার অহংকারী তাদেরকে আপনার ছোট পিপিলিকার মতো তাদেরকে উঠানো হবে হাসরের মাঠে এবং তখন মানুষ তাদের পা দিয়ে মারিয়ে দিবে এবং এরকম ভাবে এমন কিছু মানুষও পাওয়া যাবে যাদের সাথে আল্লাহ সেই দিন হাসরের মাঠে কথা বলবেন না তাদেরকে গুণা থেকে পবিত্র করবেন না এবং আপনার বিশেষ করে যাদের দিকে তাকাবেন না তাদের মধ্যে আছে একজন যে শরীয়তের জ্ঞান সুস্পষ্ট জানার পরেও সেই সেই কথাটুকু মানুষের সামনে না বলে লুকিয়ে রাখে এবং যে মানুষকে কোনো দান করে সে খোঁটা দিতে চেষ্টা করে এবং যেই ব্যক্তি নিজের নিম্ন বসনকে লুঙ্গি পাজামা হম এরকমভাবে হুম আপনার প্যান্ট এগুলো টাকার নিচে পড়ে সেই দয়ার দিবেন না তাকে পবিত্র করবেন না এবং যেই ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য খরিদ করে তার দিকেও সেই দিন আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না এবং যে বয়স্ক হয়ে যাওয়ার পরও বেবিচার করে তার দিকে আল্লা দয়ার দৃষ্টি দেবেন না এবং এরকমভাবে যে রাষ্ট্রপতি মিথ্যা কথা বলে তার সাথে ও কথা বলবেন না তার প্রতি হাস মাঠে কথা বলবেন না তাদেরকে আপনার পবিত্র করবেন না এবং যেই মহিলা পুরুষের মতো আপনার সাদৃশ্য বজায় রাখে যে মহিলা পুরুষের মতো চলতে চেষ্টা করে পুরুষের মতো পোশাক আশাক করে সেই মহিলার সাথে আল্লাহ কথা বলবেন না এবং তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং দায়ুসের দিকেও রহমতের দৃষ্টি দিবেন না আল্লাহ কাকে বলে যে নিজের ফ্যামিলি যারা আছে রক্তের সম্পর্কীয় তাদের মধ্যে যদি কোনো আপনার খারাপই অশ্লীলতা দেখে সেটা নিয়ে চোখ বন্ধ করে রাখে এটার ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না এই জাতীয় লোকদের প্রতি আল্লাহ শাহু সুদৃষ্টি দিবেন না তাদের সাথে কথা বলবেন না হ্যাঁ এই অনেকগুলো আমরা হাদিস দ্বারা যেগুলো আমরা বিশুদ্ধ হাদিসে পেয়েছি এইগুলা হুম এবং এর পাশাপাশি আপনার আরো অনেক আছে যেগুলো এখানে বর্ণিত হয়নি হ্যাঁ তাইলে অনেকগুলো হাদিসের মধ্যে এগুলো পাওয়া গেছে এরকম এরকমভাবে যেই ব্যক্তি গাদ্দার কেয়ামতের দিন আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন এবং যেই ব্যক্তি আপনার এরকম চগুল খড়ি করে বেরিয়েছে তাকেও হুম আপনার আল্লাহকে ভয় করে চলেছে তাদের এই ভয়ঙ্কর যে বিপদ এই বিপদ তাদেরকে অস্থির করতে পারবে না এবং ফেরেস্তরা তাদেরকে সেই দিন সুসংবাদ দিবে এবং তাদেরকে আল্লাহ যে সানু শা আল্লাহর ছায়া দিবে আর ছায়া যেদিন আর কোনো কোন থাকবে না বিশেষ করে যেটা সাত জাতীয় আল্লাহর ছায়া দিবে সেটা এসেছে এবং বিশেষ করে সুবিধা পাবে যারা কোনো মোমিন ভাইয়ের বিপদকে দূর করে দিয়েছে এবং কোনো মোমিন ভাইয়ের কোনো ব্যাপার কঠিন হয়ে যাওয়ার পর সেটাকে সহজ করে দিয়েছে এবং কোনো মোমিন ভাইকে যে সহযোগিতা করেছে সেই দিন আল্লাহ শানু কে আমাদের দিবসে তার কেমতির দিন আল্লাহ তাকে ভীত সন্ত্রস্ত করবেন না বরং আল্লাহ তাকে নিরাপদে রাখবেন এটি হচ্ছে আমাদের হাসল নিয়ে কথা এবং এরকম ভাবে পুনরুত্থান নিয়ে কথা আল্লাহ জন আমাদেরকে সঠিক বুঝে এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন হম যেন আমরা এই হাস্য মাঠের সেই বিপদ থেকে যেন আমরা রক্ষা পাই সেটা আমাদের সবার চেতনা থাকতে হবে এবং এই সম্পর্কেও যে আপনার সালাম ফেরানোর আগে যে দোয়া হ্যাঁ রসুল আকরাম শিক্ষা দিয়েছেন যে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং দাজ্জাল থেকে রক্ষা পাওয়ার জন্য এই এই আমাদের পড়তে হবে তাহলে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন এবং কবরের শাস্তি থেকে আল্লাহ রক্ষা করবেন হ্যাঁ এ বলে আজকের জন্য এইখানে আমরা শেষ করছি ওয়াসা বিহম্মদ ওয়ালা ওয়াসবিহি আজমাইন